বাংলা মানবতার সমাধানো হ হমদুল রবিলাম ওসলাতামাল সৈদুলমুরসরী নবীন মোহামদ ওসহব আজমাইন আম ফজবাহিনেতান রাজিম আমরা এর আগে আলোচনা করেছি সুরেশ রাই সামুদ সম্প্রদায়ের কথা তাদের নবী সাল আলি উপদেশ দিয়েছিলেন আল্লাহ পাখের মজিজা উস্ট্রি দিয়েছিলেন কিন্তু উষ্ট্রিকে তারা হত্যা করেছিল যার ফলে আল্লাহাক তাদেরকে আজাবে পকড়াও করেছিলেন বিকট শব্দের আজাব ফা খাজমুল আজাব আল্লাহ পাক বলছেন এই সুরাই একশো আঠান্ন যে তাদেরকে আজাবে পকড়াও করেছিল নিশ্চয় এতে মানব জাতির জন্য শিক্ষণ এই বিষয় রয়েছে কিন্তু অধিকাংশ লোক আসলে বিশ্বাসী করে না আর আল্লাহ পাক রবুল আলমিন তিনি মহাপ্রতাপশালী বড়ই দয়াবান লুত আলি সালামের কথা এবং তার জাতির কথা আল্লাপাক তারপরে উল্লেখ করেছেন একশো ষাট নম্বর আয়াত থেকে কাজদাবাদ কৌমুল মুসালীন লুত আলহিসের জাতি রসুল যখন ভাই আলি সালাম বলেছিলেন আল্লাহ না কেন আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রসুল হয়েছি কোনদিন মিথ্যা কথা বলিনি ফতাকুল্লাহিহ আল্লাহকে ভয় করো এবং আমার কথা মেনে চলো আস আলকুম আলিহমিন এর ওপর কোন পারিশ্রিক চাই না ইন আজরিয়া ইব আলমিন আমার পারিশ্রমিক একমাত্র পাকের কাছে মেলামেশা কর্মকামিতা করো তোমরা অর্থাৎ আজও তোমাদের স্ত্রীদেরকে যে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের সম্ভোগের জন্য সেগুলিকে তোমরা ছেড়ে দিয়েছ ঘরেজুদ আছে সমাজে মহিলারা আছে মেয়েরা আছে বিবাহ করছো না আর বিবাহ করলে ঘরে উপেক্ষিত ছেড়ে স্ত্রীকে আর তোমরা পূর্বে এই পাপ পুরুষ পুরুষের সাথে মেলামেশা করে প্রথম এই পাপকে আবিষ্কার করেছে পাপিষ্ট জাতি এদের জন্য সবচেয়ে বেশি কঠোর শাস্তি আল্লাহ দিয়েছে পাথর মেরে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে তারপরে জমিনকে উল্টি দিয়েছেন আল্লাহ পাক কয়েক রকমের দিয়েছেন আর এই জমিনকে আল্লাহ আল্লাহাক আল্লাহ পাকের এমন গজবের গজব আছে যে অভিজ্ঞরা বলছেন যে এই মৃত সাগরে কোন মাছ থাকে না কোন প্রাণী থাকে না আল্লাহর গজব এখনো আছে আজাবের জায়গা থেকে রসলাম দ্রুত পালিয়েছেন আর যেটি বলেছেন কারণ সেখানে আল্লাপের ক্রোধ এখনো থাকে আল্লাপ বলছেন যেমালঙ্গনকারী জাতি কালু তারা বলেছো আলু তো হেলু তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না থাকো নান্না মিনাল মুখরাজীন তাহলে তোমাকে দেশ থেকে বের করে দেব বিতাড়িত করে দেবো কালা ইনী লুতালাম বলে দেখো তোমাদের এই জঘন্য কাজকে আমি অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাই রব বেনার্জিনী ওয়াহলি মিমায়ামুন আল্লাহর কাছে আল্লাহ আমাকে আর আমার পরিবারকে তাদেরকে এদের অপকর্ম থেকে পাপ থেকে তুমি নাজার দাও মুক্তি দাও ফানাজ তাকে নাজার দিয়েছিলাম আর তার পরিবারকে মানে তার দুই মেয়েকে লুতালের স্ত্রী হেদায়ত হয়নি কুকাজ ছিল না কারণ নবীর স্ত্রীর চরিত্রহীনা হইতে পারে না তবে সে মুসরেখা ছিল থেকে গেছিল ধ্বংস প্রাপ্ত হয়েছিল তাদের দলে সামিল করেছিলাম সোম্মরিন অন্যদেরকে ধ্বংস করে দিয়েছিলাম অর্থাৎ তার জাতিকে আর তাদের ওপর আমি আজাবের বৃষ্টি বর্ষণ করেছিলাম আগুন বর্ষণ হয়েছিল কতই না জঘন্য ছিল যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের এই আগুনের বৃষ্টি পাথরের বৃষ্টি তাদেরকে পাথর দিয়ে মেরে ধ্বংস করেছিলেন জমিনকে উল্টে পাল্টে দিয়েছেন ইন্না ফিজা আলিকা নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না রব্বা কাল আজিজুর রাহিম হে নবী তোমার প্রতিপালক বড় দয়াবান। ক্যাজাবা আসহাবুল মুরসালীন এরপরে আল্লাপাকব সালামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করছেন যে আইকাবাসী আইকা মানে হচ্ছে জঙ্গল বন বনবাসী সে এলাকায় বন জঙ্গল গাছপালা বেশি ছিল এই জঙ্গল বা বনবাসী তারা মিথ্যা মনে করেছিল রাসুলদেরকে এই কাল আলহম সোয়াই বোন সোয়াইব আলাইসাল্লাম যখন তাদেরকে বলেছিলেন আল্লাহ তখন তোমরা কি আল্লাহকে ভয় করবে না আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রসুল হয়ে এসেছি ফাত্তাক্লা সুতরাং আর নেওয়ার সময় বেশি করে ঝুঁকিয়ে নেওয়া যা আজকাল অধিকাংশ মানুষের মধ্যে ঢুকে গেছে বরং অধিকাংশ মুসলিমদের মধ্যে এই খেয়ানত ঢুকে গেছে মানুষের হক নষ্ট করে আমার ছোটোবেলায় মনে আছে যে পাঁচ কিলো চাল কিনলে এক তো ভিজা চাউল দিত যারা আমাদের দেশে চাল বিক্রি করে আর পাঁচ কিলো বাড়ি নিয়ে এসে আমার আম্মা মাফ করতেন চার কিলো হিত এক কিলো গোটা কম আজকে থেকে যদি চল্লিশ বছর আগে এই অবস্থা থাকে তাহলে মানুষের ওপর আল্লাহর আজাব কেন আসবে না আজকে সারা বিশ্বে বিভিন্ন রকমের আজাব এই বিভিন্ন পাপের কারণে এইভাবে মানুষের হক নষ্ট করে এক শ্রেণীর বধ প্রকৃত মানুষরা এই ছিল সোহাইব আলি সাল্লামের জাতির এক বড় অপরাধ আল্লাহ পাক বলছেন আউফুল ফুলকাইলা বললেন তাদের নবী সোয়েব আলাইস্লাম তোমরা মেপে দেবে পূর্ণ মাত্রায় ফুল করে যতটা পাই ততটা দেবে ও আল্লাহ তা কোনো আর তাতে তোমরা কোন রকমের মাপে কম করবে না ওয়া বিল কিস্তাশিল মুস্তকিম আর দাঁড়ি পাল্লাই সঠিকভাবে ওজন করে দিবে। আল্লাহ তারপরে বলছেন আর পৃথিবীতে তোমার বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আর সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী বংশবলীকেও সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে আল্লাবাক সৃষ্টি করেছে কালু তখন তারা বলেছিলাম তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে একটা টুকরো নামিয়ে দেখাও আকাশ থেকে একটা অংশ ভেঙে পড়লো এরকম কিছু দেখাও যা কিছু করছো সে সম্পর্কে তখন তাদেরকে ছায়ার দিবসের আজাব বলেছেন আজিম সেটা মহাদিবসের শাস্তি ছিল বড়ই আজাবের দিন ছিল শাস্ত্রীর দিন ছিল এরা দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি দুর্ভিক্ষা বৃষ্টি পানির প্রয়োজন প্রচন্ড গরম সেই সময় হঠাৎ করে মেঘমালা কাছে দেখলো কিন্তু না গরমে থাকতে পারছি না ওই এলাকা মেঘ আছে ছায়া আছে ওখানে আশ্রয় নি মেঘমালার নিচে আশ্রয় নিল মেঘমালা যেন ছায়া স্বরূপ ছিল এই এই আজাবের দিনকে ইয়ুল্লাহ ছায়া বিশিষ্ট দিন বলা হয়েছে ছায়ার দিবস তখন সেখান থেকে আগুন বর্ষণ শুরু হল আগুন বর্ষণ আর আরেকটি রয়েছে তাদেরকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল বহু জাতি এরকম একাধিক আজাব কানের পর্দা ফেটে গেল যেমন ধ্বংস করা হয়েছে আর তারপরে আল্লাহর আলম তাদের উপর আগুন বর্ষণ করেছেন মহান আল্লাহ বলছেন ইন্নাফিজা আলী কাল আয়াহা এ সব গুলিতে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে ক্যামত পর্যন্ত কিন্তু অধিকাংশ লোক আসলে বিশ্বাসই করে না ওয়াই রব্বা কালাজিজুর রহিম হে নবী তোমার প্রতিপালক মহাপ্রতাপালী বড়োয়াবানের পালন কর্তার পক্ষ থেকে এক নাম হচ্ছে মানে তোমার নিকট ওহিনী আসে যাতে করেন তুমি সতর্ককারী নবীদের অন্তর্ভুক্ত হও আরবিস্পষ্ট আরবি ভাষায় হিন্দি ভাষায় সংস্কৃত ভাষায় অন্য কোন ইংরেজি ভাষায় ল্যাটিন ভাষায় যদি আরবের না কত সহজ করে দিচ্ছে আরবদের জন্য যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে করা হয়েছে কোরআনে করিম দিয়ে তারপরে পরোক্ষ সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে এবং তাদের জন্য আলহামদুলিল্লাহ কোরআন করিমের অনুবাদ হয়ে গেছে সুতরাং এই অজুহাত নেই যে কোরআন আমরা বুঝলাম না मौलिक आखिर प्रदत्त विधान सत्को असत क्या बेचे थको यह विषय आगे ग्रंथे तौर আওয়ালাম ইয়ক আয়া আইয়া আলামা তাদের জন্য কি এটা নিদর্শন নয় জানার বিষয় নয় শিক্ষণীয় বিষয় নয় যে বনি তাওরাতে নবীর বাণী রয়েছে বেদ পুরাণে সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে আরে তাদের পন্ডিতদেরকে জিজ্ঞাসা করে নাও নাহলে সেই ভাষা শিখে সেই কিতাবগুলি পুস্তকগুলি গ্রন্থগুলি পড়ে নাও যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আসবেন তিনি নাম নির্দেশনা দিয়েছেন যাতে করে মানুষের অস্পষ্ট না থাকে এই কোরআন যদি কোন আরবের লোকদেরকে মক্কাল লোকদেরকে যদি বলতাম যে এটা বিশ্বাস করো ফাঁকা আলিম আর পড়ে যদি শুনাইতো সেই দিয়েছি। অবিশ্বাসী যারা ভালোভাবে বুঝাইলেও বুঝতে চাইবে নাহি হাত আজাহ আলীম যারা পাপিষ্ট তারা যতক্ষণ পর্যন্ত ভয়াবহ শাস্তি না দেখবে আল্লাপাকে ততক্ষণ বিশ্বাসই করতে চাইবে না যেমন ফেরাউন माफ शांति चाहिए कानवतार था। था और और थे शांति सफलता अवदान समाज शांति बुधवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार বাংলা দেশে ডায়ল ডিস্টেপন ডেট বিটনেস ডাক নাইন ব্যাটল অফ বর্ডস দেখুন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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের এইভাবে যারা অপরাধী তাদের হৃদয়ে আমি কুফরিকে অবিশ্বাসকে সঞ্চারিত করেছি কারণ তারা চেষ্টা করেনি আল্লাফাক জবরদস্তি কাউকে ধরে আর জবরদস্তি কাউকে আমার পথ দেখাবো আল্লাহাকবুল আলামিন তারপরে বলছেন যে এরা বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায় শাস্তি না দেয় ফিহ বাক্তা আজাব কিন্তু হঠাৎ করে আসবে অহম লায়া সরুন টের পাবে না তখন ভাইয়া তখন বলবে হালনা হানুন একটু ছাড় দেওয়া হবে না একটু সময় যদি দেওয়া হইতো আফাবি আজাবেন আমার আজব সম্পর্কে কি তারা তাড়াহোড়া করছিল জলদি চাইছিল আফা আয় আচ্ছা বলতো নবীন তাদেরকে যদি দীর্ঘ কাল ধরে আমি ভোগ করার জন্য ছেড়ে দি সুম্মা যা কানুন যে প্রতিশ্রুতি তাদের করা হয়েছে তা যদি তাদের কাছে আসে মা কান্তা দুনিয়ার ভোগ বিলাস দিয়ে দিলাম কিন্তু শেষ পরিলাম আল্লাহর আজাব তো ধরবেই দুনিয়ায় যদি আল্লাহ ছেড়ে দেন কিন্তু মতের সাথে তো ধরবেই পরকাল রয়েছে মা আগনা আনো মা দুনিয়া যে ভোগ ভোগবিলাস করেছিল তা তাদের কোনো কাজে আসবে না যে যেসব ভোগবিলাস তারা করেছিল তা তাদের কোনো কাজে আসবে না অমা আহ নামিনিয়ত ইহা মুনজেরুন আমি যে কোনো জাতিকে ধ্বংস করেছি নিশ্চয়ই তাদেরকে সতর্ককারী অবশ্যই ছিল এমন কোন সম্প্রদায় ছিল না যে সম্প্রদায় যে জাতি তাল্লা সতর্ক পাঠাননি জি উপদেশ রয়েছে এই নবীদের দাওয়াতি অমা কন্যা জালেমিন আমি আল্লাহ জুলুম করি না সেই জন্য মানুষকে সাবধান করে মানবে না শাস্তি আর কোরআন নিয়ে শয়তান নেমে আসেনি যেমন মক্কার বলতো যে মুহাম্মাদের কাছে শয়তান আসে জিন আসে কখনো বলতো গণক কখনো বলতো জাদুকর কখনো বলতো কাব্য রচনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য নেতারা এইসব কথাবার্তা বলতো অমায় অম্বাকিহম অমায় আস্তাতি অনু তাদের জন্য তা সম্ভবও নয় আর তারা সক্ষম নয় शयतान आस नबी मोहम्मद कुरानर बाणी पेश करते तरफ यज्ञ नई और तरह सामर्थ्युम अनु कारण शयान जी आल्लाहफूजी आसमान सुरक्षित फलक से ते दूरे रखा कर्ज पहुँची पा जेमी आकाशर दिखे जा जिन शयतान तक तरह उल्का पिंड दिए आघातरा तक तुले पुड़े जाए जमन नबी करा स्पष्ट हादी द्वारा पाप करो फातल केव लोक देर दले सामिल जजाबाई मुश्रेक दल सामिल काफिर दल सामिल সিরক তাহলে কাউকে মাফ করবে না নবীর বাবাও জান্নাত পাবে না অবস্থায় যারা মারা গেছে তারা কখনো মাফ পাবে না জাহান্ন থেকে কোনোদিন বেরোবে না তারা আল্লাহ তারপরে আশিরা করাবিন হে নবী তোমার দাওয়ের পদ্ধতি হচ্ছে যে তুমি তোমার নিকট আত্মীয় সজনকে প্রথম সতর্ক করো একজন মানুষ একজন আলেম এই আয়াতের উপর আমল করবে একজন দায়ী একজন দিনের মোবাল্লিক লীগ করতে চাই ইসলাম প্রচার করতে চাই কোরআনার প্রচার করবে জাল কথার প্রচার করবেন না বুজুগানীদের কিচ্ছা কাহিনীর প্রচার করবেন না দুই নম্বর কথা নিকট আত্মীয় থেকে শুরু করবে গ্রাম থাকলো এলাকা থাকলো চলে গেলো কলকাতা থেকে দিল্লি ইন্ডিয়া থেকে পাকিস্তান বাংলাদেশ এটা ইসলাম প্রচারের তবলিগের তালিকা নাই আল্লাহরাবুল আলমিন নিকট আত্মীয় থেকে শুরু করতে বলেছেন আপনার বংশ আপনার মায়ের বংশ আপনার শ্বশুর বংশ এই তিনটি গোত্রে একজন সাধারণ মানুষ করেন একজন আলেম মানুষ আপনার গ্রামে আপনার এলাকা আপনার অঞ্চলে করেন আপনার আর হে নবী তোমার অনুসারী যারা রয়েছে তাদের জন্য তোমার দয়ার ডানাকে নত করে দাও অর্থাৎ তাদের সাথে তুমি সহনশীল হও আল্লাহ ফখরুল আলমিন তারপরে এর করে ফাইন আসাউকা এরা যদি তোমার নাফারমনি করে তোমার জাতি যদি না তোমাদের কর্ম থেকে আমি তোমার ক্ষতি করতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর উপর একমাত্র ভরসা করো আর কাহিনা তাকুম যখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদে করো কেয়াম করো তখন তিনি তোমাকে দেখেন সর্বদাই দেখেন আর বিশেষ এবাদতে নামাজ সলাতে যখন থাকো আল্লাহ পাক রব্বুল আলী দেখছেন যে তুমি তোমার রবকে ডাকছো অ তাকাল্ল বা কাফিস আর শেষদাকারীদের সাথে তোমার উঠা বসা তোমার চলা ফেরা কো আল্লাপাক দেখছেন তোমার চরিত্র তোমার এবাদত বন্দিগি তোমার অন্তর সবকিছু আল্লাপাক দেখছেন ইন্নাহ আসামিউল আলিম কারণ আল্লাহ পাক সব কিছুই শোনেন এবং সবকিছুই জানেন তখন নভি করিম সাল্লা সাল্লামকে আল্লাহ পাক সত লোকদের সঙ্গী হইতে বলেছেন যারা শতলোক নামাজি তাদের সাথে আপনি চলাফেরা করবেন একজন মমিনের জন্য এটা আবশ্যক সৎ লোকদের সাথে থাকলে আতরের দোকানের মতন উদাহরণ বলেছেন আতরের দোকানে যান যদি খরিদ করতে পারেন ভালো কথা না খরিদ করতে পারেন তো একটু তো দিবে ফিরি ফিরি আর নাও যদি একটু সেন্ট তো পাবেনি পক্ষান্তর খারাপ সঙ্গী সাথীদের উদাহরণ হচ্ছে হাফর কামার সালা যেখানে ধুলো ধুয়া আবর্জনা ছাড়া কিছু পাবেন না আল্লাহর আলম তারপর আসে শোনো তানাজ আলহ্লা আফাক আসিম শয়তান অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী আর যত পাপ করবে শয়তান তত সাহায্য সহযোগিতা করবে যত সিরকুফুরি করবে গনকের কাজ করবে যাদুর মন্ত্রতন্ত্র করবে তত বেশি যতগুলি সমাজে বা সবচেয়ে বেশি করে এছাড়াও বহু নোংরা কাজ করে কোরআনকে পেশাব পায়খানা দিলে সিরকি কুফরি দেবদেবীর নাম দেওয়া মন্ত্রতন্ত্র ওসব তো পরেই পড়ে জিনের নাম দিয়ে জিনের দোহাই দিয়ে তো করে করে সাপের বিষ তারপরে চিকিৎসা শুনেছেন কেন নাম দিয়ে তাদের চিকিৎসা হয় না তাদের হৃদয়ের চিকিৎসা হয় না তাদের রোগের চিকিৎসা হয় না তাদের মানসিক অবস্থার চিকিৎসা হয় আল্লাপাক তাদেরকে কোরআন দিয়ে আলো দিল না গুমরা তো এইরকম শয়তান প্রকৃতির কবিরাজ ওঝা জাদুঘর গনক এদের কাছে আর আলাপ আলোচনা করছে আসমান থেকে কি খবর নবীর কাছে আসছে না আসছে কি হই আসছে না আসছে কালকে কি হবে না হবে এই বছরে কি হবে না হবে কোন নেতা মরবে কোন আলেম মরবে কি হবে কার বাড়িতে চুরি হবে কোন দেশে আজাব আসবে ইত্যাদি হাতি সরেছে যে শয়তান একটা কথা কোন রকম করে শুনে নিলে একশটি মিথ্যা কথা বলে একশটি মিথ্যা কথা কিন্তু একটা যে সত্য হয়ে গেছে গোটা দেশের লোক বিশ্বাস করলো কথা ঠিকই দেখো ওঝা বলেছিল যে অমুকের ছেলে হবে হয়েছে দেখো আর এরশাদ করছেন কবিদের কথা অশ্বারাও ইয়াবি গাউন যারা কাব্য রচনাকারী তাদের অনসারীরা পথভ্রষ্ট হয় অধিকাংশ কবিরা চরিত্র বান পারে না কারণ তারা তাদের কবিতায় প্রেমের কথা পেশ করে দেখলীল গান আজকাল দেখেন একটা ভালো গান পাবেন আপনি গঠনমূলক যে গান শুনে কারো চরিত্র গঠন হয়েছে অশ্লীল কথা মহিলাদের রূপ চেহারা তাদের শরীরের বিবরণ ইত্যাদি এসব পাবেন প্রাচীন যুগের যে কাব্য রচনা ইমরুল কায় সের সের কবিতা কেউ যদি পড়েন এত নোংরামি রয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না তাহলে অধিকাংশ কাব্যরচনাকারীরা মিথ্যা কথা বলে অতিরঞ্জন তারপরে তারা চরিত্রহীন যাতে মানুষ হয় তাদের কবিতা আর তাদের গান শুনে এই ধরনের কথাবার্তা তারা রচনা করে তাদের কবিতায় অবাস্তবকে বাস্তবের মতো করে তারা বর্ণনা করে এটা হচ্ছে অধিকাংশ লোকের অবস্থা আল্লাপক বলছেন যে তাদেরকে দেখো আলম তারা আন্নাহিক ওয়াদিন ইয়াহমন প্রত্যেক মাঠে মাঠে তারা ঘুরে বেড়ায় একটা দৃশ্য দেখলো আর তিলকে তাল করে বর্ণনা করলো আন্না তাদের কাজের চাইতে কথাই বেশি ই না তবে যারা সৎকর্মশীল অল্প সংখ্যক কবি রয়েছে তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলছেন তবে যারা বিশ্বাসী ও আমিলুস আলিয়হাদ সৎকর্মশীল ও জাকারুল্লাহ কাসির আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখে আল্লা পরকালে বিশ্বাসী হয়ে রচনা করে অন্তসারু বাদে মা জোলেমু আ নির্যাতিত হওয়ার পরে তারা প্রতিশোধ নেয় কাব্যরচনার মাধ্যমে নবিশা সাল্লামের সাহাবি বেশ কিছু কবি হাসান বিন সাবেদ ছিলেন আরও সাহাবাহাম ছিলেন ওয়াসাই আলমুল কালি কালিবন আর শীঘ্র এই জালেমরা বুঝতে পারবে যে কোথায় তাদের পরিণাম যায় আলহামদুলিল্লাহ আমাদের আর শেষ হল খাতা মাফ করেন আমাদের তৌফিক দান করেন আল্লাহাক সৎ পথে আল্লাহাক আমাদের দান করেন আল্লাহাক দুনিয়াতে সমস্ত জালেমদের অনিষ্ট থেকে আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখেন আমাদের ছেলে মেয়েদেরকে নেক সৎ বানাবার তৌফিক দান করেন সুভান আরব বেকার আলমুর সালী আলহামদুলিল্লাহ রবিল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 وعد عرفت الله ربي حل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 তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সোয়েব বিআইসি কোডিও বিশ সহ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 मोहम्मद सल्लल्लाहु महानल्लाम के समस्त विश्व रहमत बनिए पाठाले शांति दूध प्रति सोमवार शनिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे बीस टी बांगल्